السلام علیکم ورحمة الله وبرکاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مضل الله ومن يذلل فلا هادية له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليمًا كذيرًا أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وان عمر رضي الله عنه قال قلت يا رسول الله اني نذرت في الجاهليه ان اعتكف لليله في المسجد الحرام قال فوف بنذرك واتفقوا عليه وزاد البخاري في روايه فاعتكف ليله الله رب العالمين اجابت برسوله رسول الله الله عليه وسلم अमा देर गोल गोल मरा में। आलो धारा चलते मानते नजर आरबित नजर नजर मान मानत सम्पर्क चार्टी पर एक हदीस স্বল্পতার জন্য থেকে গিয়েছিল তা দিয়ে ইনশা আল্লাহ শেষ করব। আর তারপরে নতুন ইনশাল আমরা সামনে সপ্তাহে কোরবানি বা হজ এসব মাসাইল নিয়ে ইনশাআ আল্লাহ আলোচনা হবে আর সেটি হবে শেষ শুক্রবার কোরবানির আগে তারপরে দুই শুক্রবার ছুটি থাকবে তিনি বলিয়া যুগে মানত করেছিলাম কি মানব যান হারাম এক রাত মসজিদ এ হারামে এতে কাপ করব মসজিদ হারামে এক রাতের এতে কাপের মানত করেছিলাম একটা হচ্ছে সাধারণত আমাদের দেশের মানুষ এইরকম মানত করে না কিন্তু শরীয়তে এটা আছে আর একটা মানন হচ্ছে মোয়াল্লাখ কোন শর্ত সাপেক্ষ কোন কিছুর সাথে সম্পৃক্ত করে মানত করা আল্লাহ যদি আমার এই মনের আশাটা পূরণ করে আমার রোগীটাকে ভালো করে আমার ছেলেটা পাশ করে নেই ইত্যাদি ইত্যাদি আমার মুসিবতটা দূর হয়ে যায় তাহলে আমি কি করব একটা কিছু নেকির কাজ করব যদি নেকির কাজ হয় বা জায়জ কাজ হয় তাহলে মানত করা পুরো আমি ফরজ আর যদি হারাম কাজ হয় তাহলে মানত পুরা করা খারাম মানত ছিল এতে কাফির মানত ছিল কিসের এতে কাফের কোথায় মসজিদ হারামে তাহলে মানত নেকির কিনা এতে কাপ করা এ বাদত মসজিদে অবস্থান করা ছিল জাহিলিয়াতের যুগের ইসলাম পূর্বের যুগের ইসলামের পূর্বে ইসলাম কবুল করার আগে উমর আজীয় মানত করেছিলেন এতে থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় তারা কাফের ছিল কোরআন ভাষায় তাদেরকে আল্লাহ কি বলেছেন মুশ্রিক বলেছেন কাফের বলেছেন স্পষ্ট কাফের কে কাফের বলতে হবে তবে নিজের খেয়াল খুশি বললে আল্লাহ এবং তারসল্লাহ সব যাকে কাফের বলেছেন মুর্শিক বলেছেন তাকে কাফের মুর্শিক বলবেন যেই ক্ষেত্রে আপনার কাছে স্পষ্ট দলিল আছে সনদ আছে আর সন্দেহের ভিত্তিতে অনুমানের ভিত্তিতে আবেগের ভিত্তিতে আক্রোশের ভিত্তিতে দ্বন্দ্বের ভিত্তিতে কারো কুপুরিয়ে শেরকের ফতুয়া লাগানো সেটা নিজের জন্য বিপজ্জনক নিজের ইমানের জন্য বিপজ্জনক जाज कल मुस्लिम, मुस्लिम, मुस्लिम दी चाहिए जतनी तविदार अनुसारी हनता मुस्लिम ही खतर शेष नहीं विशेषकर भारत महदेश संकीर्णता যেটা বলছিলাম যে মক্কার লোকদেরকে আল্লাহ রবীন্দ্র তারা কাফের মুর্শিক ছিল কাফের মুশ্রিক মানে এই নয় যে তাদের কিছু ভালো কাজ থাকে না তারাও কিছু ভালো কাজ করে কিন্তু সেই ভালো কাজ গুলির दुनिया पा आखिर दे पा दुनिया पा आखिरते पाने कारण दुनिया उभये ने कम बदला पार्जन शर्त हम शिक्खमुक्त हवा एर साथ विषय से मुश्रिका भलो क्या करब मुश्रिका भलो क्या करत भलो कहत তারপরে তাদের কাল্লা কাফের মুশরেক বলেছেন তাদের এনে কামল তাদের কোন কাজে আসেনি জান্নাতের দিকে না এই নেই কামল গুলি অনেক ভালো কাজ আরো মুশ্রেক আর কাজ জাহিল যে ওমার মতো কট্টরপন্থী হ্যাঁ মুশরেক তখন মুশরেক ইসলামের পূর্বে কট্টরপন্থী মুশ্রেক ছিল কিছু দিন মধ্যমপন্থী নরমপন্থী আকারের মতো ওসমানের মতো সেটা নরম এরা थी मुसे नेको तर प्रमाण हे एक रस्जिद हराम मानत करके दूर कर मुसलिम मजारपंथी सम्पर्क बड़ो बड़ो सिरके आकबारे सब मुस्लिम लिखत तरफ इरा इम ब এরা মুশরেক বা কাফের কি বলেন এটা অথচ এরা পাঁচ হপ্ত নামাজ পড়ছে এরা জাকাত দিচ্ছে এরা শ্যাম পান করছে রোজা রাখছে এরা হজ করছে উমরা করছে এরা রাজগার করছে এরা আল্লাহকে কে ভালোবাসছে রসুল কে ভালোবাসছে কেন উমারজি তো ইব্রাহিম আল ইসলাম কে ভালোবাসতো না আরে তখন তো শেষ নবী আসেনি শেষ নবী আসার আগে যে নবী ছিল তো উমার রাজি আল্লাহ তালানহ আর কোর মুশরে তার ইব্রাহিম ফলি ভালোবাসতো না ইসমাইল কে ভালোবাসত না অবশ্যই তো যেমন আল্লাহ সম্পর্কে ধারণা ছিল না অবশ্য ধারণা ছিল তাদের কিন্তু তারা বহুত্ববাদী ছিল আল্লাহর সাথে করত শিরকির অবস্থায় কেউ যদি মারা যায় তো আল্লাহ মাফ করবেন না এবং সে কোনোদিন জানার যেতে পারবে না অবস্থায় বড় শির বড় কুফুরি অবস্থায় কেউ যদি জান্নাত হারাম করেছেন জান্নাতের নিয়ম তাদের উপর হারাম করেছেন যারা কুফুরি সিরকির অবস্থায় মারা যাবে সুতরাং ধোকা খাবেন না বড় সিরকি আছে এই অবস্থায় যদি মারা যায় তো যতই ভালো আমল থাক না সেগুলি হচ্ছে এরকম অনেক আয়ত রয়েছে কাফেরদের কোন আমল কাজে আসবে না পরকালে দুনিয়াতে কাজে আসবে এই যেন অনেক কাফের যে সুস্থ থাকে দীর্ঘায়ু হয় जरूरी हैल्लाह बाढ़ का लोक देखे क्योंकि अनेकुसलिम काफे सूनम आज जनकल्याणमूल क्या कर লোকেরা নাম নিচ্ছে শ্রদ্ধার সাথে আরো অনেক কিছু পাবে যেটা আমরা জানি না আল্লাহ যাহবে জানে যে ওকে কি কি আল্লাহ দিয়েছেন তার ভালো কাজের জন্য কিন্তু দুনিয়াতে দিয়ে বিদায় করে দিয়েছেন যা শেষ তোর যাই হোক আসল বিষয়ে আসি সেটা হচ্ছে এক রাত মসজিদে হারামে এতে মানত করেছিলেন জাহিলিয়তের যুগে যুগের ইসলাম কবুল হওয়ার পরে এতদিন পর্যন্ত এখন আমি মুসলিম হয়েছি এই মানন কি পুরা করতে হবে না করতে হবে না তসুর উল্লা বললেন যে তোমার মানন তুমি পুরা করো তোমার মানন তুমি পুরা করো যদি কোথায় জিজ্ঞাসা করেছেন এটা কেউ আলোচনা করেনি আর হাদিস আসেনি যদি মদিনেও হয় মদিনে আছেন মদিনাই আছেন উমার রসুল্লাহ মাসলা জিজ্ঞাসা করছেন মদিনার জীবনে তাহলে তাকে মানত করতে বলেন তার মানে তাকে এই মানত পুরা হারামের এক দুই নম্বর কথা তিনটি মসজিদে নেকির উদ্দেশ্যে সফর করা যাবে তার একটি মসজিদ হারাম আর সেটা সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ জি তো এই জন্য যদি মদিনাও থাকতেন তো মদিনা থেকে তাকে বলা তুমি মসজিদ হারামে যাও তাহলে আর সেই সফরটা হচ্ছে আর তারপরে মানত হচ্ছে এবাদত মানত হচ্ছে এবাদত আর এবাদতের যদি মানত করে থাকে জাহিলতের যুগে ইসলামের পরে সেই এবাদত সম্পাদন করতে হবে জি কিন্তু যদি অন্য কোথাও আর মানত হইত ধরেন এটা মসজিদে হারামের না হয়ে যদি মানতটা হইত যে আমি মানত করেছি যে দুই রাখাতব অমুক জায়গায় অন্য কোন জায়গা তিনটি মসজিদের কোন একটি মসজিদে নয় তাহলে তাকে ওর চাইতে উত্তম বিকল্প বলাটা ভালো ছিল এ অন্য জায়গায় না গিয়ে এই দুই রাখাত সলাত আদায় করেনা মসজিদ নবীতে যাওয়ার দরকার নাই তোমার বুঝতে পারছেন পার্থক্যটা হাদিস ইমাম বখারিমতুল্লাহ বলছেন একটি রেবায়ত রয়েছে মানে অন্য বর্ণ নাই এক রাতের তুমি যেহেতু কি করেছ মানত করেছো এক রাত এতে কাপ করো এক রাত এতে কাপ করতে কাপ কাকে বলে দেখি এতে কাপটা বুঝান এক্সপ্লেন করে বা করে জিজ্ঞাসা করছে আমি এতে কাপ বুঝি না শুনছি এতে কাপ এতে এতে কাপ মানে কি বলেন তো মসজিদে আল্লাহর এবার উদ্দেশ্যে মসজিদে অবস্থান করা এই মসজিদে যে অবস্থান করবে তাকে মুসলিম হইতে তাহলে কোন একজন মুসলিমের মসজিদে অবস্থান করা যে মুসলিম বিবেক সম্পন্ন মানে পাগল নয় হ্যাঁ কারণ এবাদতের জন্য শর্ত হচ্ছে বিবেক সম্পন্ন হওয়া কিসের জন্য আল্লাহর এবাদতের জন্য আল্লাহ এবাদতের উদ্দেশ্যে সেখানে সব সময় যে এবাদতে লেগে থাকতে হবে সলাৎ না হয় জিকির না হয় তেল না না দুনিয়ার সাথে কিছু সময়ের জন্য সব সময়ের জন্য দুনিয়া থেকে সম্পর্কহীন হওয়া জাইজ নয় বৈরব্যবাদ বা সংসার ত্যাগ হয় ইসলামী জায়জ নয় কিন্তু কিছু সময়ের জন্য শরীয়ত সম্মত কখনো সন্না কখনো ফরজ কখনো নফল কেমন কথা যদি রমজানের শেষ দশ দিনের এতেকাফ হয় তা বলবো যে এটা হচ্ছে সন্না যদি মানতের এতেকাফ হয় তাহলে বল এটা ফরজ আর যদি বলেন আমি এমনিতেই মসজিদে কি এতেকাফ করবো एक दिन दो दिन दिन है? जो है दस दिन ही नफल गे मक्काने जोटा समय मक्कई चार पांच दिन आ मस्जिदे हाराम अवस्थान करब शुद्ध खुर्मार शौच कार्यर बाथरूम बढ़ो बाकी मस्जिदे एते काफ करब जाने क्यों ए बन्नत बीच नाई घुमान तबुनते हैं कारण मस्जिद आबध कर शर प्रयोजन मेटाबे ग যে কোনো দিনের ভালো কথা কি এল সে কিতাব পড়ছে ইসলামিক কিতাব পড়ছেন এতেকা অবস্থায় কোন দশের কথা নেই এমন কি কেউ আসলো সাক্ষাতের জন্য আর সাল সালাম বিনোমাই কিছু কৌশল বেনুমাই করলেন হ্যাঁ কৌশল বেনুমাই করলেন খবর কি খবর তোর ভালো যাইজ না যাইজ নাই এতে অবস্থা কারণ এতে অবস্থা আমার দেশের লোকের খুব বাড়াবাড়ি করে তারা এতে কাপ করে আরে বাবা বা সালাম আলাইকুম কেমন আছেন শত্রুতা কথা বলবে না কথাই বলবে না। যদি বের রাস্তা তার রাস্তাতে কারো সাথে দেখা যায় সালাম আলাইকুম ভালো আছেন তো কথা না আরাম বাড়ি বলেছে চরমপন্থী যারা বাড়াবাড়ি করেছে তারা সর্বনাশ হয়েছে হালাক হয়েছে এগুলো ধ্বংসের কারণ আসলে কারণ সন্ন্যদ বিরোধী কাজে হচ্ছে ধ্বংসের কারণ বুঝেনা মানুষ অনেক ইসলামের ক্ষেত্রে যেখানে আল্লাহ ছাড় দিয়েছেন আপনি ছাড়বেন যেখানে আল্লাহ ছাড় দেননি আপনি ছাড় দিলে আপনি শিথিল তখন ঢিলাপন্থী কিন্তু যেখানে আল্লাহ ছাড় দিয়েছেন সেই ছাড় না দেন তো আপনি চরমপন্থী চরমপন্থা বর্জনীয় আর এই যে আজকাল আরে সবটাই ঠিক যে যা করছে করতে দাও হ্যাঁ হ্যাঁ যে যা করছে করতে দাও সবাই ঠিক আছে এই যে একটা পন্থী আছে না এখন আহ মধ্যমপন্থী নিয়ে মধ্যমপন্থী নাই না। এরা ঢিলাপ না আর যারা সন্তুষ্ট যাদেরকে ইসলামে করতে অনুমতি তাদেরকে সন্তুষ্ট করেছেন যাদেরকে আকৃষ্ট করতে আকৃষ্ট করেছেন দণ্ডবিধানও কয়েম করেছে। কে খুশি মেনে নিবে শাস্তি एते कपर एक रखे था बुझा गया एक रुदू एते कप हम एक रख हार दस बारो घंटार रत जो एक रही दू चार पांच घंटार बुझे ना जो ना चौबीस घंटा ही हमारे एक दिन एक रही যখন এক রাত হইতে পারে একটা দিনও হইতে পারে কিসের উদ্দেশ্যে এতেকাফের উদ্দেশ্যে যখন এক রাতের এতেকাফ হাদিস দ্বারা প্রমাণিত হইল আর রাতে সেয়াম হাই নে একটা লোক যদি এতে কাপের নিয়ত করে আমি পাঁচটা দিন এতে কাপ করে আসলে মক্কায় থাকবো মসজিদ আমরা পাঁচ দিন এতে কাপ করবো তো তাকে দিনে রোজা রাখতে হবে নাকি হ্যাঁ রাখতেই হবে রমজান মাস হলে তো এতে কাপের জন্য না সেই জন্য অন্য মাসের কথা বলেন অন্য মাসে নিয়ত করেছে আমি এতে কাপ করবো যতটাই হোক না কেন তাহলে রোজা শর্ত নাকি শর্ত নয় কেন নয় এই যে এক রাতের এতে কাপ যখন যাই হলু আর রাত শেয়ামের হ্যাঁ সময় কাল নয় তাহলে বোঝা যে শেয়াম ছাড়াও এতে কাপ হইতে পারে যেটা উত্তম মুস্তাহ হচ্ছে বা এতে কাপ করবেন তাহলে সেই দিনগুলিতে শেয়াম পালন যদি করেন তো বেশি ভালো যাতে করে রমজানের এতে সাথে আপনার মিল থাকি যে রমজান এতে দিনে রোজা রেখেছেন আর চব্বিশ ঘন্টা আপনি মসজিদে এতে কাফ পারে এর বেশি দলিল আমাদেরই সহিবসলিমের হাদিজ এটি হচ্ছে ইমাম সাফেই এবং আহমদ আদ আহাদিসিনের মত চার এমাম মালেক বলছেন না এতে মানে ওর সাথে রোজা রাখতে হয়। রোজা রাখতে হবে কিন্তু এই হাদিস তাদের খণ্ডন করে এই হাদিস কি করে খন্ডন করি যে এক রাতের কি করে দেখুন কোন বড় আলেমের মতকে নাকচ করা দলিলের ভিত্তিতে এলমি হ্যাঁ পদ্ধতিতে এটা বেয়াদবি নয় আজকাল ঢিলাপন্থীদের আরেকটা রোগ হচ্ছে যে আপনি যদি কারো ভুল বলেন शत्रुतारित बारूल चरम अपराध कर जहा रास्ता सतर्किन आकीय फिर मसला मशाई ना तर फेकार मसला तो हक जो जाना सूझक आकब क्यों যতক্ষণ হক টা প্রমাণিত আমিন ততক্ষণে বলাই সোননাথ তারপরে বাধাটা কোথায় আমিন বলতে মজাবির লাগাম লাগামে টান দিছে হ্যাঁ এমামের হাতে লাগাম ধরিয়ে দিয়েছেন এমাম টান দিছে তখন টান নাকি এই রোগ আছে আমাদের আলেপ সমাজে যার ফলে আমিনের কথা শুনলে আর কেউ যদি তাদের কত বিদ্বেষ এসব বিধায় মৌলবিষ কেউ যদি সুন্নত পালন করে তাদেরকে নিয়ে উপহাস করে করে তাদের সম্পর্কে কি করে বিরূপ মন্তব্য করে তাদেরকে নিয়ে হাসি মজা করে কি বলে আমিন বলা জরুরি যদি আমিন বলতে গিয়ে তুমি কোথাও মার খাও আর মরে যাও তাহলে শহীদ হয়ে যাও কিন্তু আমিন বলা ছাড়বে না কোনো আহলেদ আলেম বলেছে যদি প্রমাণ না দিতে পারে তো কিয়ামতে নিয়ে ঠাট্টা মজা করা যে লোকেরা বলে যে আল আ আমিন বলবে যদি কথা বলতে না দেয় মরে যাও মরে যাবে কিন্তু আমি ছাড়বে না আরে মরে যাও মরে যাও কিসের জন্য সুননাথের জন্য আমরা কি বলি না যে আমিন বলা সুননাথ আমিন বলা অজব ফরজ নয় তারপর এই মিথ্যা কেন যারা সন্নত পালন করে তাদের উপর মিথ্যা আর যারা সৈন্যতের সাথে এত শুধু ভেঙে একেবারে মুখে তালা মেরে রেখেছে ববা শৈতান হয়ে একটা কোন প্রতিবাদের শব্দ বেরোলো না তাহলে কি বোঝা যায় যে অন্তরে খুব জালা আছে কোরআন সন্ন্যার दलिल <coughs> भित्तिक बड़े भूल जरूरी নাহলে হলে মানুষ ভুলেই থেকে যাবে মানুষ কিসে থেকে যাবে ভুলই থেকে যাবে গোড়ামি থেকে যাবে ভক্তি থেকে যাবে অনুসরণ থেকে যাবে কিন্তু এই ক্ষেত্রে এমাম তকিউদ্দিন ইজমাইন ও এতে কাপের জন্য শর্ত রোজার শর্ত লাগাবার জন্য না কোরআনে কোনো দলিল আছে না সোনা হাদিসে কোনো দলিল আছে না এর উপর এজমাই আছে কোন যুগে না বিশুদ্ধ কেয়াস যুক্তি আছে কি যুক্তি যে এতে করলে আমাকে রোজা রাখতে হবে আর এতে কাপ আমার আলাদা এবার রোজা আলাদা এবারত আমি এখন এতে কাপ করবো রোজা রাখবো না অন্যের সময় রোজা রাখবো এতে কাপ করবো না অসুবিধা নেই तब कित पेश करके जेनेरना रोजा छाड़ाफ न्यम छाड़ाफ ना रसुरमे उक्ति नऊकुफ मान आयार उक्ति मत একটি এ তাকে ফসুম কাফ করো আর রোজা রাখো ফাহিফোন হাদিস তারপরে আর উত্তর শোনেন এ একটা হচ্ছে नबी सल्लाम सोन् सामने दलिल न कारण विशुद्ध सूत्रित ना उल्लेख कर রোজা রাখা কি এতেকর সাথে রোজা রাখা মুস্তাহাব কিন্তু রোজা জরুরি শর্ত যদি এতে করেন আর রোজা না রাখেন তাহলে এতে হবে না এমনটা নয় কারণ আমাদের সামনে উমার জিয়াল তালানোর এই ঘটনা শহীদ বোখারি মুসলিমে মজুদ রয়েছে আগে কিন্তু বলে দিচ্ছি এই মাসলা যে উত্তম হচ্ছে কেউ যদি এতে করতে চাই না হলে এতেক তাহলে কি করবে ওর সাথে আপনি মসজিদে অবস্থান করছেন রোজা অবস্থায় আর আরেকজন মসজিদে অবস্থান করছে বিনা রোজায় দুজনের ইমান আমলে পার্থক্য আছে দুজন ইমান আমলে পার্থক্য আছে রোজার দিনের দুয়া রোজার দিনের জিকিরাজ খান পার্থক্য আছে আর একদিন রোজা রাখেন দুই দিনে আপনার আচার আচরণ চলা ফিরা এবাদত বন্দেগী সবকিছুতেই পার্থক্য হবে সবকিছুতেই পার্থক্য হবে এটা আমাদের দেশে বুঝতে পারে কারণ আমাদের ইসলামিক পরিবেশ কম ইসলামিক সমাজ বা ইসলামী পরিবেশ নেই বললে চলে খুব কম রোজার দিনও মানে অন্য মাসের মতো চলছে কিন্তু সৌদি আরবে সৌদি আরবে রাস্তাঘাটে চলে ফেরার কথা আমি বুঝতে পেরেছি দীর্ঘদিন রমজান মাসে খারাপ ছেলেগুলো বা খারাপ লোকগুলো ভালো রাস্তাঘাটে দিন আপনাকে কষ্ট দিন রমজান মাসে রমজান মাসে কত আদবের সাথে গাড়ি চালাচ্ছে থেমে গেল আপনাকে কত যে আদব শিখেছে থেমে গেল আপনাকে সুযোগ দিচ্ছে কিন্তু ওই লোকটি রমজান খারাপরা ভালো হয় ভালো রা আরো ভালো হয় জি হ্যাঁ রোজার অবস্থায় তো রোজা কেউ রাখলে ভালো কিন্তু রোজা শর্ত নয় মানুষদের জন্য কিন্তু কেউ যদি মানন করে এরকম মানতের সময় যে আমি का क्यों जदि नेक मानत कर अनुगत्य मानत कर अनुगत्य कर नियत करते जरूरी এর দ্বারা আরো বোঝা গেল যে কুফরীর অবস্থায় কেউ যদি মানত করি আর সেই মাননটি ইসলাম বিরোধী না হয় তো ইসলাম কবুল করার পরেও সেটা পুরা করতে হবে ফরজ কেমন করে দলিল হল তার কুফরীর অবস্থায় মানত করেছিল কাজটি ছিল শরীয় সম্মত ইসলামে এতেকাফ আছে মসজিদ হারামে আছে এতেকাফ আছে সুতারণ নবী কি বললেন যেন পুরা করে। चलबाते चो आलोचना शेष कर मानव सम्पर्क शेष हलो लम्बा आलोचना पांच टी आलोचना कुरबानी मारे धारा दास शुरू कर যেমনটা শুরুতে বলেছি সামনে সপ্তাহে হজ এবং কোরবানি এসব মাসাইল নিয়ে আলোচনা হবে এখন যদি কোরবানি সংক্রান্ত বা আপনার হজ সংক্রান্ত যারা বিশেষ করে হজে যাবেন কোন প্রশ্ন থাকে তাহলে করতে পারবেন সময় কিছুক্ষণ আছে দশ মিনিট বল দশ দিন রমজান মাসে দশ দিন না অন্য সময় আপনি নিয়ত করে রুজুমা পড়ার জন্য অন্য কোথাও না যেতে হয় জামে মসজিদে এতে কাপ করাটাই উচিত মহিলাদের অসুবিধা নেই মহিলাদের অত্তে মসজিদে চলবে কিন্তু মহিলাদের আবার বাড়িতে চলবে না যেমন ইন্ডিয়া বাংলাদেশে রাখো বা আমার ঘরকে মসজিদে জন্য আক এফিনে এতেকাফকারীর জন্য বোঝা গেল যে এতেক সম্পর্ক আর সাথে আপনার বাড়ির সাথে না আল্লাহর ঘরের সাথে মসজিদের সাথে দ্বিতীয় আয়ত হচ্ছে এতেকাপ না এই ফুতুয়া হাফি ছাড়াও এই যে নামাজের মাসাইল আছে ইকবাল গিল এতে বেশ কিছু মাসলা ভুল আছে এই মাসলা ভুল মাসলা আছে যেমন আপনি কথা বলতে নাড়ানি যেমন আপনি কথা বলার সময় হ্যাঁ বা কোরআন এর সময় নাড়ান ওই রকমই ঠোঁট আর জি বা করে মুখস্ত করার জন্য যেহেতু পুরো আলোচনা এটা হয়ে গেছে বোখারির প্রথম খণ্ড যথেষ্ট পরিমাণ আছে ও লিখিতদের তো মুখে বললেন না কেন দুপুরে বলতে হইত আমাদের লাইব্রেরিতে অনেকে গিয়ে বোখারি প্রথম খণ্ড চেয়েছেন তো সেটা এখন নিয়ে আসা হয়েছে আমাদের জাকির ভাইয়ের কাছে আছে যারা সেটাকে সংগ্রহ করতে চান সেটা সেখান থেকে নিতে পারেন বোখারি প্রথম খণ্ড যদি কারো লাগে ওখান থেকে নিতে পারবেন এটা একটা বিজ্ঞপ্তি আলোচনার শুরুতে আমাকে বলেছিল কিন্তু পরে আবার মনে করেন সপ্তাহে বক্তব্য শুনে হাতে তালি দেওয়া যাবে কি না ইসলাম কি বলে না হাতে তালিয়ে দেওয়া অমুসলিমদের কাজ অমুসলিমদের ধর্ম কর্ম কোরআনে আল্লাহ অমুসলিমদের চরিত্র সম্পর্কে উল্লেখ করেছেন মক্কার মুশিদদের সম্পর্কে সুতরাং মুসলিমরা খুশির ক্ষেত্রে অথবা কোন একটা ভালো কথা মজা লাগলো হ্যাঁ ক্ষেত্রে তাদের নামাজ ছিল তাদের এবাদত ছিল সলাৎ মানে দু ঠিক আছে আর কি করা তসদিয়া তালিবাজানো তো মক্কার মুশেক আর কি করতো তালিবাজানোকে ধর্ম কর্ম এবাদত মনে করত সুতরাং যখন এটা তাদের বলায় বাদ বলা হয়েছে মুসলিমরা এই কাজটি করবেন না জি হ্যাঁ নবী সাম সাহবির করেননি সালাফেসাল করেননি করেননি শুধু এটা জায়জ নাই হ্যাঁ একটা প্রশ্ন আছে মনে তাহলে জাকের নায়কের যে আলোচনা দেখি আমি তা আসলটা বুঝতে পারছি এখন শোনেন कथ बोझा जामार सम्पर्क হাজির হয়েছে জানার জন্য ইসলাম সম্পর্কে যদি বলে দেখো মাসলার শোনো টাকনার নিচে কাপড় টাকা চলবে না কিন্তু হ্যাঁ দাড়ি মুন্ডন করা ইসলামে হারাম আর তালি বাজানো হারাম ইসলাম থেকে নয় বানিয়ে দিলেন কথা বোঝা যাচ্ছে না এই জন্য এইখানে দেখতে হবে অমুসলিমদের বড় রোগ হচ্ছে সিরকার গুফুরি ইসলামে আসেই নি ইসলামের গন্ডিতে এটা সবচেয়ে বড় রোগ আর এইগুলি হচ্ছে ছোট ছোট রোগ কিছু সাকিরা গোনা কিছু কাবিরা গোনা হয়তো এমনি মাফ করে তো আল্লাহ রহম করতে অথবা কিছু শাস্তি দিয়ে মাফ হবে কিন্তু মাফ হবে কিন্তু এই কুফুরের অবস্থায় মুসলিম হয়ে যদি মারা যাক কোনদিন পাবে না এখানে কি করতে হবে বলতে হবে যে দেখেন আপনারা তালিবা যাবেন না বলতে হবে কিন্তু আমার এখানে যখন দেখবো যে আমার সামনে ধরেন জুমার দিনে তিনশো জন লোক আছে দুটো একটা অমুসলিম থাকতে পারে বাকি সবাই সবাই মুসলিম স্বার্থ হচ্ছে মুসলিমদেরকে ইসলাম শিখান এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য আমার আর তারপরে অমুসলিমদের কাছে দাওয়াত কিন্তু একা একজন অমুসলিম যখন আমার কাছে ইসলামের দাওয়াত নিতে আসবে বা ইসলামের দাওয়াত দিতে যাবো কথা বলতে যাবো তখন দেখবো যে এর মধ্যে মেলাগুলির রোগ আছে কোনটা দিয়ে শুরু করব। মুগ দিয়ে সিগারেটের গন্ধ আসছে সিগারেট কেন মদের গন্ধ আসতে পারে মদ খেয়েছে হতে পারে না ইসলামের কথা জানার জন্য একটা অমুসলিমকে পেয়ে গেছি মদ খাওয়া অবস্থায় আছে কিন্তু এখনো মাতাল হয় না হুঁশ গান ঠিক আছে আমার প্রথম কাজ হচ্ছে তোমার মদ হারাম তুমি হারাম খাচ্ছ কেন এটা নাকি মুখে সিগারেটের গন্ধ কেন হ্যাঁ জর্দা দেওয়া খাচ্ছ কেন এটা বলা তোমার টাকা নিচে কাপড় কেন জাহান যাবে এটা বলেন না না মোটেই না শিরকার সিরকারি রোগ হচ্ছে ক্যান্সারের রোগ এই ক্যান্সার মুক্ত করা সর্দি কাশি জ্বর আর কিছু ওগুলো থাক ওগুলো চিকিৎসা পরে ওগুলো চিকিৎসা পরে করবো যখন দেখা যাবে যে ইসলামের অনেক কিছু আর কানেই শিখে গেছে আর ইসলাম শিখে গেছে ইসলাম কবুল করে পাঁচত্বর চলা শুরু করেছে নিয়মিত পাঁচাত্তর নামাজ পড়ছে লোকটা ফজর নামাজ পড়ে না আর বলছে টাকানার নিচে কেন কাপড় এমনকি মুসলিমদের দাওয়াত শিখেন দাওয়াতের একটা নীতিমালা আছে একটা লোক টাকনার নিচে কাপড় দাঁড়িয়ে নেই আর ফজর নামাজও পড়ে না কোনটা দাওয়াত দিবেন ওকে হ্যাঁ নামাজ তাকে বলবেন না একসাথে সবগুলি ঠিক করতে হবে আপনার নামাজ বেড়া লাভ কিছু বেকুবের আছে আপনার নামাজ বেড়া লাভ কি এরকম দাঁড়িয়ে নেই আর আপনি সিগারেট খাচ্ছেন আপনার টাকনার নিচে কাপড় তো জাহান নামে নিয়ে যাবো নামাজ বেড়া লাভ কি এটা দাওয়াত হইলো নাকি ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া হইল এটা মূর্খদের কাজ আর নিচে কাপড়ের গুন ওর আলাদা গুনা আর দাঁড়িয়ে রাখে না ওর গুনা আলাদা গুনাছে ওর গুণা আলাদা গুণা কিন্তু রোগের চাইতে বড় রোগ হচ্ছে তার বেনামাজি হওয়া বা চার হক নামাজি এক হপ্ত নামাজ পড়ে না এটা সবচেয়ে তো বড় রোগ এই রোগ ঠিক করবো আগে এর চাইতে বড় রোগ যদি মাজারপন্থী হয় কবর পূজারি হয় ও কি রফ কথা কখনো বলবো না আমি কখনো না আপনার তালি দিয়ে না দেখ ওরা আমিও দিতে লাগবো এটা যাইজ না আমার জান ধরেন অমুসলিমদের মজলিস চলছে গায়ে মুসলিমদের দাওয়াতদের আর ওখানে দশটা মুসলিম বসে আছে दो चार पांचश जन अमसलिम तालीबा जाम दस जन मुस्लिम क्योंकि बाधाओ देवना कारण उत्साहित हम ये आग्रह कथागुल आग्रह কাজ করছে সেই ফিল্ডে গিয়ে অমুসলিমদের মজলি সে তারা যদি তালি বাজায় নিষেধ করা নিষেধ নিষেধ করা নিষেধ হেকমতের খেলা নিষেধ করবো না কিন্তু মুসলিমরা যদি তালিবাজাই হ্যাঁ বিএনপির মিটিং খেলার ময়দানে আলোচনা এগুলোর নাম হচ্ছে কোনখানে এটা যাইজ কোনখানে যাইজ ভাই কোনখানে কোনটা শুরু করবেন সম্পর্কে কবুলের যোগ্যতা আছে জানতে এসছে আর মুখ দিয়ে গন্ধ আসতে বলছি যে দূরে সরে দূরে আপনি দূরে দাঁড়িয়ে কথা বলেনা সরে এলাম দূরে সরিয়ে দিলাম ইসলাম এই লোকটা ইসলাম সবর করতে হবে আমাকে একটু কষ্ট করে নিতে হবে গন্ধ আসুন আমার জন্য দয়া করবে আল্লাহ হেফাজত করুক আল্লাহ সমস্ত মমিন মমিনারদের বিপদ থেকে মুক্ত করুক আলম আল্লাহ আমাদেরকে বিপদ থেকে দূরে রাখো বিপদ কে আমাদের থেকে দূরে রাখো আমি সুন্দর ভাবে আজান দিতে পারি আলহামদুলিল্লাহ चौद साल दे बुफिया होटेल लोक लागले क्या करते चाहिए আল্লাহ যদি কবুল করে নেয় রাস্তা চলতে চলতে রুজি লেগে যাবে এরকম মেলা ঘটনা আছে এক ভাই তার রুজি নাই রুজির দরকার রাস্তাতে হাঁটছে হাঁটতে হাঁটতে একটা লোক এসে দেখা করছে অন্য দেশের আপনাদেরকে বলি অভাব হয়ে যাবে না আপনি কি ভাবে আল্লাহ রুজি লাগে আল্লাহ লাগবে এবং আল্লাহ একটা কাজ আছে কাজ করবে কত বেতন এত বেতন হয়ে গেল সাথে সাথে চলতে চলতে যেটনা বলছি কথা বুঝতে পারছি না যে কিভাবে আল্লাহ কোথায় রুজি লাগে আল্লাহকে ভয় করলে তাকে অর্জন করতে পারলে আল্লাহ রেজিগ দেবেন এমন জায়গা থেকে যে মানুষ কল্পনা করতে পারে না আর এখানে তোমার চাকরি রেডি কারণ ওই আরশা আজিমা ফেসালা হয়ে গেছে ওখানে সাত আসমানের উপর আল্লাহ যখন ফেসালা হয়ে যাবে জমিনে আপনার রুজি নেমে যাবে কোথা থেকে নামবে কিভাবে নামবে ওটা আল্লাহ জানি এই জন্য বেশি বেশি আল্লাহ কে বলা বসিগত সময় আরব হাজ <Shamkrit> আর ওই তফে অথবা বাথরুমে গেলেন অসুবিধা নেই কিন্তু এমন নয় যে চলে গেলেন দু চার পাঁচ ঘন্টা হোটেলে গিয়ে রেস্ট করে আসলেন তারপর আবার সাফামারা সাই করলেন না এটা করবেন না কারণ সাথে সাথে হইতে হবে এটা হচ্ছে সন্নতারিকা হচ্ছে না আমাকে এখন দুই চার ঘন্টা রেস্ট করা লাগবে অথবা হাসপাতালে যাওয়া লাগবে পেটের অবস্থা খুব খারাপ আমি আমার অবস্থা খুব খারাপ এখন গিয়ে আমাকে চিকিৎসা নিতে হবে চলে গেলেন আর সেই দিন করতেই বললেন না সাই করতে বললেন না তাহলে আর একবার এসে একটা তো করেন হ্যাঁ যেহেতু অফ টা নফুল হবে আগের তো অফ কিন্তু ফরজ আপনার হয়ে গেছে নফুল তো অফ হবে আর তারপরে তখন তার সাথে মিলিয়ে কি করেন সেই করেন এইটা জি হ্যাঁ হ্যাঁ বলেন আপনি ওকে বলেন সমস্যা ঠিক আছে না আসলে কমে বাড়ে আল্লাহর তকদিরে বিশ্বাস আছে ইমান নাই কেন যা আল্লাহ এবং রসুল বিশ্বাস করে বিশ্বাস করি যা বিশ্বাস করতে পারেন বলেননি করেন করি না উদ্ভর কথা বিশ্বাস করি না আর কোরআন কথা বিশ্বাস করি আমার ইমান আছে কে বলল ইমাননি শয়তানি কথা কাজের মাধ্যমে এমন কোন কথা কাজ হইলো যেটা ইমান ভঙ্গতঙ্গী কি যেমন উজু ভঙ্গের কারণ জানা আছে বায়ু নির্গত হইলে উজু ভঙ্গেন তাহলে উজু ভঙ্গ হয় ঠিক না পেশাব পায়খানা রাস্তা দিয়ে কিছু বেরিয়ে গেল রক্ত বেরিয়ে গেল পেশাব পায়খানা বেরিয়ে গেল উজু ভঙ্গ ইত্যাদি জানেন তো ওইরকমই আপনাকে জানতে হবে মুখ্য কারণ দশটা এছাড়াও আরও কিছু কারণ আছে একজন মুসলিম জাদুর সাথে গণকের পেশার সাথে আপনি এক অক্ট নামাজ ছাড়েন নিজে কুফুরি হবে আর ইমান ভঙ্গের কোন কারণ দেখছেন না আসল হচ্ছে যে ইমান আছে কিন্তু ইমান কমে বাড়ে প্রত্যেকের প্রত্যেকের আমার কেন সাহাবাই কেরম ইমান এত মজবুত হয়ে যায় আর এত ভালো হয়ে যায় ইমানের কোয়ালিটি কিন্তু বাড়ি ফিরে যায় আর যাওয়ার পর স্ত্রীর সাথে বিনোদন করি গল্প করি তারপর হ্যাঁ সাহাবিরে বলে তাহলে তো মোনাফেক মানে দুই রকম অবস্থা একবার এরকম একবার এরকম মোনাফেক হয়ে গেলাম নাকি সাহাবির এত ভয় করতেন নেফাখ কে তাহলে তো মোনাফিক হয়ে গেলাম নাকি দুই মুখা হয়ে গেলাম না না এটা নেফাক নয় তোমাদের অবস্থা যদি একই রকম থাকতো যেমন আমার রকম তাহলে বিছানায় কক্ষে ঘরে এসে সালাম করতো রাস্তাতে সালাম মুসাফা করত তোমাদের সাথে ফেরিস্তা কিন্তু এইরকম ইমান সময় কারো থাকবে না কিন্তু ইমান বাড়াবার জন্য ইমানের ঘরে ওপরে নিয়ে যাওয়ার জন্য আল্লাহবীর বলে দিয়েছেন একটা লোক দিনে শত শতবার আস্তা উল্লাহ পড়ছে না বুঝে না শত শতবার দুজন ইমান সমান নাই ওটাই সমান নয় ওটাই সমান নয় একজন লোক অর্থ বুঝে যে কি রাজগার করছে কোরআন আরেকজন অর্থ বুঝে না দুজন সমান নামাজ সমান আপনি জয়ের আকাত নামাজ পড়েছেন আমিও সাহেব সালিম নামাজ পড়ছি বরং কখনো কখনো হয়তো সোননাথ আপনি সোনা বেশি করে পড়েছেন জোহর আপনি সুন্নাত পড়েছেন কি আরো বেশি চার চার আট পড়েছেন আমি হয়তো চার পড়েছি হইতে পারে অন্যদিক থেকে যাতে বেশি ইমান বাড়ে সেই জিনিসগুলো হয়তো অন্যের মধ্যে বেশি আছে এল অর্থ বুঝা প্রত্যেকটি আয়াত প্রত্যেকটি দুয়া প্রত্যেকটি তসবি প্রত্যেকটি জিখের অর্থ বুঝছে সুতরাং তার ইমানের অবস্থা আলাদা जी हाँ तरह रास्ता घाटे चलते फिर सब रास्ता अहंकार मुक्त मशगुल पाप मुक्त दृष्टि नत और आलदा तो कथा इमान बाढ़ नेकामल बाढ़ाई नेकामल बाढ़ तरह बाढ़ लोक इंटरनेटे महिला छवि देख लमान दस बार देखले দশ গুণ কমে গেল এমন কমে চলে আসবে নামাজ পড়ছে কিন্তু নামাজে মোটে নামাসে লাগছে না ছবিটা তো মনে আসবে ঘুরে ঘুরে মনে আসবে যে একটা নোংরা ছবি দেখলাম একটা বলু ফিল্ম দেখলাম হ্যাঁ এইরকম ছবি দেখলাম একটা সুন্দরী মহিলা দেখলাম এত সুন্দর নামাজের সহ মনে করাইবে নামাজ হবে কি আপনার খুশুখির হবে তার মধ্যে নামাজের বাইরে যত আপনার ইমান আমলের অবস্থা ভালো থাকবে নামাজের ভিতরে ভালো অবস্থা হবে নামাজের বাইরেও যদি নেক চিন্তা ভাবনা থাকে তো নামাজের অবস্থায় শয়তান বেশি সুযোগ পাবে না বেশি সুযোগ পাবে না নামাজের কোয়ালিটি ভালো করার জন্য নামাজ আগে ভাগে এসে মসজিদে যদি আপনি রেডি থাকেন একবারে ঠান্ডা মেজাজ হয়ে আছে শরীরটাও ঠান্ডা হয়ে আছে আর মেজাজটাও ঠান্ডা হয়ে আছে শান্তির সাথে আজানের আগে থেকে আজানের পরে পরে গিয়ে মসজিদ পড়ে বসে আছেন আপনার নামাজের শয়তান কম চান্স পাবে চান্স নেবে কিন্তু কম পাবে কিন্তু আরেকটা লোক এই দৌড়তে দৌড়তে দৌড়তে দৌড়তে হাফসাচ্ছে আর আসছে আর আসার পরে গরমের অবস্থা দৌড়তে দৌড়তে গিয়ে রুকুটা ধরল রুকু ধরে কোন করে কোনটাকে রক্ষা করলো দৌড় দিয়ে আর শরীর ঘামছে এদিকে শরীর ও গরম আর মন মেজাজও পেলশান আছে আর দুনিয়ার মগজ এক্ষন দুনিয়া থেকে ছুটে আসলো মসজিদে ওর নামাজে কিসের খসু খুশু বজ শয়ত আরো বেশি সুযোগ পাবেন কারো কাছে বেশি পাই শয় সবার পিছনে লাগার চেষ্টা করে কিন্তু এই বিষয়গুলি এজন্য নেক আমল আর খারাপ আমলকে কমাবেন এর মাধ্যমে আপনাকে আপনার ইমান আমলের কোয়ালিটি ভালো করতে হবে শয়তানের অনিষ্ট থেকে মুক্ত থাকা চেষ্টা করতে হবে ১০টা বেজে গেছে হুম। কোন অবস্থায় যে কোনো মানুষকে অসলিম কেফ কে তো আর গালি দিচ্ছে পত্ত বড় অপরাধ করছে তো ওটা বুঝবে হাসন মাঠে বুঝবে আর এক যে বললাম অমুসলিমকে গালি দহরা। একজন ধর্মিক মুসলিম কোন অমুসলিমকে গালি দিতে পারে না গালি দেওয়া কার কাজ হাসেকের কাজ আল্লাহ মুশ্রেকদের আর মুশ্রেকদের দেব দেবী কে গলি দিতে নিষেধ করেছেন অমুসলিমদের আল্লাহ গাল খেলো কিসের জন্য তোমার কারণে তোমার চরিত্রের কারণে সুরা আনামের আয়াত নম্বর একশো আট কথা বুঝতে পারছেন ইসলাম হারাম কোরআনে আল্লাহ নিষেধ করেছেন মুসলিম মুসলিমকে গাল দেওয়া চলবে না হ্যাঁ মুসলিম কে গালি দেওয়া মুসলিম জাহেল কোরআন বলেছো রয়েছে তারপরে তবা করলে সেসব যেগুলো আপনার কিউ কাফের না হলে তাকে কাফের বলা গালি কেউ ফাঁসেক না হলে তাকে ফাঁসেক বলে গালি কেউ মোনাফিক নাই বলে গালি এগুলি হচ্ছে গালি আর বাকি কথা হলো যে আরে ভাই এরা সব জাহেল লোক জানে না হ্যাঁ আরবরা গাল দিল না বেচারা অজ্ঞ যেগুলো গালি সেগুলি হারাম অমুসলিমকে হারাম সে আলেম নয়াল জামাত রাখিটা যাকে আল্লাহ রসুল কাফের বলেছে তাকে কাফের বলবেন এই জন্য তো শুরুতে বললাম যে নিশ্চিত যার সম্পর্কে যে একে আল্লাহ কাফের বলেছেন তাকে কাফের বলবেন বোঝা গেছে না কাফেরকে কাফের বলবেন না তো কাকে কাফের বলবেন चर्म नहीं जम केबल कर मुस्लिम हो जाए मुस्लिम आलेम संगे जाने ना लोकर आलेम मान कि मद्रासा पढ़ल आलेम है मद्रासा पढ़े मेला सिरिक्कारी आलेम आले तो दूर कथा सिरिक्कारी बड़ बड़ सी बोध बोझा गया दाड़ी थकली हुजूर है আরে ভাই বড় বড় দাঁড়িয়ে এত বড় দাঁড়িয়ে আছে মাদ্রাসেই পড়েনি এরকম লোক আছে বাংলাদেশে আছে না এই বড় দাঁড়িয়ে দেখেছি একটা ছবি দাঁড়িয়ে ধার্মিক লোক আবেদ শেখ পরিষ্কার সমাজ আলেম ছিল আলেম ওই যেগুলোকে আলেম বলছে তার হাজারে একটা আলেম না মালা রাখেন আলেম যে কোরআন সন্ন্যার দলিল বুঝে কথা বোঝা গেছে কোরআন সন্ন্যার দলিল বুঝে কথা বলতে পারে সে হচ্ছে আলেম কোন মাদা পড়েছে কথা জি হ্যাঁ মূর্খদের কথা জি খত ফজর করে তার মানে স্ত্রীর কাছে যায়নি হারাম কাজ করে রেখেছে তাই এগুলো মূর্খামি সব এগুলো আমাদের মূর্খ আলমদের মূর্খামি গুলো এবং আমাদের সকলকে আল্লাহ রাবুল্লাহ আলম যেন সুস্থ রাখেন যতদিন আল্লাহ সুস্থ তার সাথে রাখেন আর যখন নেবেন আল্লাহ ইমানের অবস্থা আল্লাহম্লা খেব সুহানকেল্লাহ করব